আসসালামু আলাইকুম আলহামী আলহামদুলিল্লাহ ওসালাতাম দর্শকৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবাহরিতামা আহাতদার বর্ণনা কিতাবটির একটি অংশ নিয়ে যেমন যেখানে আমাদের ইমাম বলছিলেন আমরা পুনরুত্থান ইমান রাখি একথার ব্যাখ্যা আমরা বলছিলাম আল্লাহ তালা কোরআন একিমে বিভিন্ন জায়গাতে যেই ভয়াবহ দিনটির কথা তুলে ধরেছেন বিভিন্ন আঙ্গেকে সেটা আমরা আলোচনা করেছিলাম গত পরবে এবং বলেছিলাম যে আল্লাহ তালা কোথাও বলেছেন যে মহাদিন কোথাও বলেছেন চক্ষু স্থির হয়ে যাবে ভীতে সন্তস্ত হবে কোথাও বলেছে সম্পর্ক তাদের ত্যাগ হবে একেবারে সাথে সম্পর্ক রাখবে না কোথাও বলেছে অনেক দিন লম্বা হবে এবং আল্লাহ তালা সেই সময়টাকে সেই ভীতিপদ দিনটাকে তুলে ধরেছেন কোরআনকারিমি আল্লাহ তালা সেদিনের ভীতিপথ আর কিছু জিনিস তুলে ধরেছেন সেটা আমরা এখন আলোচনা করতে চাচ্ছি প্রথমত সেদিন এত ভীতিবদ্ধ অবস্থা হবে যে সেদিন দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে যেই ধ্বংসের মধ্যে আছে পাহাড় পর্বত যেই ধ্বংসের মধ্যে আল্লাহ আকাশ ধ্বংস হয়ে যাওয়ার কথা বলেছেন জমিন ধ্বংস হয়ে যাওয়ার কথা বলেছেন তারকা সুম খসে যাওয়ার কথা বলেছেন চাঁদ সূর্য সবই ধ্বংস হয়ে যাবে বলে আল্লাহ তারা বলেছেন আল্লাহ তারা বলছেন সেদিন এক একটি অভটির সাথে ধাক্কা লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং পাহাড়গুলোকে আকাশে বিছানা ধুনা তোলার মতো সেগুলোকে আকাশে উড়িয়ে দেয়া হবে এবং পাহাড় সমুদ্রসমূহ সেদিন বিস্ফোরিত হবে এবং সে অগ্নি আগুনে পূর্ণ করা হবে আকাশ সেদিন ফেটে যাবে এবং ঘুরতে থাকবে আর সূর্য সেটাকে পেঁচানো হবে এবং সেটা আলো চলে আলো চলে যাবে এবং চাঁদ তাও নিষ্প্রব হয়ে যাবে আর তারকা সেগুলো চার জায়গা থেকে খসে পড়বে তার আলো থাকবে না তার নিয়ম শৃঙ্খলা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো কোরআনে কারিম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সেগুলো আমরা এখন উল্লেখ করতে চাচ্ছি এর মধ্যে যেগুলো স্পষ্ট আর বেশি দরিদ্র সেগুলো উল্লেখ করতে চাচ্ছি যেমন আল্লাহ তালা কোরআন করিম বলেছেন যে জমিন সমূহ আল্লাহর মুষ্ঠির ভিতরে থাকবে আর আসমান আল্লাহ তালার ডান হাতে ভাঁজ করা থাকবে কোরআনে কারিম আল্লাহ তালা সেটা বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওমা কাদারিহি তারা আল্লাহকে সঠিক সম্মান দিতে জানেনি আল্লাহ যে প্রাপ্য সম্মানটু জানেনি আল্লাহ সম্পর্কে তাদের ধারণা অত্যন্ত নিকৃষ্ট তার আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা করতে পারেনি এরপর আল্লাহ তারা তা নিজের পরিচয় দিচ্ছেন যে আমিত সেই সত্তা যিনি যিনি আল যে আল্লা সে আল্লাহ যিনি সমস্ত জমিনকে কেয়ামতের দিনে এক মুষ্ঠির ভিতরে রাখতে পারবেন সবগুলো আল্লাহ মুষ্ঠির ভিতরে থাকবে আকাশ সবগুলোকে আল্লাহ তার ডান হাতের মধ্যে সেগুলো পেঁচিয়ে রাখবেন আল্লাহ অন্য আয়াতে বলেছেন যেদিন আমি আকাশ সমূহকে ভাঁজ করে রাখব। যেমনিভাবে ভাবে কিতাবের লেখার জন্য কাগজ ভাঁজ করে রাখা সেভাবে রাখবো অর্থাৎ তার হাতে রাখবেন তিনি রেখে তারপর তিনি বলবেন হাদিসে আসছে যেটা সেটা বলবেন আল্লাহ তালা আনাল মালিক আইনা মুলুক উদ্দুনিয়া আমি রাজা দুনিয়া রাজা সারা কোথায় কোথায় তারা সেটা বলবেন আল্লাহ এরপর বললেন ক্যামা বাদা আল্লাহ ওয়াদা আলাই না যেভাবে আমরা প্রথম সেটাকে তৈরি করেছি ওয়ায়না রয়ে গেছে ইন্না কুন আমরা অবশ্যই সেটা করব। এর অর্থ আল্লাহ কিতাবের মতো করে যেভাবে আমরা এখন কাগজ রাখিতাম যেভাবে আসমান সময় কাগজ হাতে রাখবেন সমস্ত জমিনকে তার মুষ্ঠির রাখবেন আল্লাহ সেটা ঘোষণা করেছেন হাদিসাম বলেছেন যে আল্লাহবদ্ধ করবেন কবজার ভিতর রাখবেন ওই তুই নিহি আতা ডান হাতে থাকবে আসমানগুলো সুময়াকুল তারপর তিনি বলবেন আনাল মালিক আইনুল উকুল আমি তো রাজাধীরা দুনিয়ার রাজা বাদ কোথায় এখন তারপর তিনি বলবেন আনাল মালিক আমি তো বাদশাহ আইনাল জবংকারী লোকেরা কোথায় আইন গর্ব দাম্বিক লোকেরা কোথায় কোথায় তারা লিহি তারপর তিনি তার বাম হাতে জমিনগুলোকে পেঁচাবেন জমিনগুলোকে সেগুলো রেখে দিবেন বাম হাতে দান বাম হাতে ইয়া খুঁজুন কোন অন্য হাতে রাখবেন বাম উল্লেখ করা হয়নি তিনি বলবেন তারপরে আই আনাল মালিক আইন জব্বারুন আইন মোতাক্কিরুন আমি তো রাজা ধীরাজ আমি তো বাদশাহ দুনিয়ার যার অহংকারী ছিল দুনিয়ার যে দাহ্বিক ছিল ওরা কোথায় এখন কোথায় তারা চলে গেলো তাদের অস্তিত্ব অস্তিত্ব কোথাও দেখা যাচ্ছে না কোথায় তারা আল্লাহ তালী সেটা বলবেন এই জন্য दुनिया बुके मानस के सीमित स्वाधीनता दिए आल्ला देखे मानूष कत दाम्बिक होते अहंकारी होते आल्ला क्षमत अधिकारी आखड़ा शास्त्री दी जाहकारी तक बुखारे बर्णा कर अब्दुल्लाहबी मासन एक इहुदी नबी सलम कालो इलामसुकामू के एक आंगुल्दीन अल्लाह असबाह আর সমস্ত জমিনকে আরেক আঙ্গুলের ফেখবেন ওয়াল আলা আল আলবা আর আলা সমুখে আর গাছকে আরেক আলাইসবা আর সমস্ত সৃষ্টিকুলকে যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলোকে এক আঙ্গুল ফে রাখবেন তুমায়াকুল তারপর তিনি বলবেন আনাল মালিক আমি তো রাজা ধীরাজ বাদশাহ আমি রাজা আমি সেই সত্তা যার মালিকানায় সবাই ফা এটুকো বলার ফা দা হেকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি এটুকো বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন হাত্তায়ে ইবাদত নাওয়াজু তার গোরাল দাঁতও দেখা গিয়েছে চিন্তা করুনumma qadara tar din pollen umma qadara Allah qadrihi wal ardu jamian qabdathu yawm alqiyama was samawati matwiyatum bi yamine subhanahu কেয়ামতের দিন আসমান সমূহ তার ডান হাতে ভাঁজ করা অবস্থা থাকবে আল্লাহ তালা কতই না পবিত্র তিনি কত সুচ্ছ তার যা থেকে সিড়ি করে তা থেকে তেনে কতই না সুচ্ছ এবং পবিত্র এটা যারা বুঝলাম আমরা যে জমিন আসমান এগুলো আল্লাহ আল্লাহ তাল কাছে অত্যন্ত ছোট আসমান জমিন সেগুলো আল্লাহ তালা তার ডান হাতে এবং তার হাতে অন্য হাতে রাখবেন এবং সেগুলো এই এই হাতগুলোর ভিতরে সেগুলো জায়গা হয় এটাই হচ্ছে যে আল্লাহ তাল্লাহ সব কিছুকে ব্যষ্টন করে আছে কিন্তু কোনো কিছু আল্লাহকে বেষ্টন করতে পারে না তার সমস্ত তার সৃষ্টিজীব সবই তার সামনে সবগুলোকে তিনি দেখছেন সবগুলি কিছুই করতে পারে যতক্ষণ আল্লাহ তালা মঞ্জুর করে আর তিনি আখেরাতে তিনি হবেন মালিকুল আমলাক তিনি হবেন রাজাধীরাজ তিনি যাকে ইচ্ছে তাকে যাকে ইচ্ছে তাকে মাফ করবেন যাকে তাকে শাস্তি দিবেন কিন্তু তার এই ভয়াবহতা স্তরি হবে যে সেদিন সমস্ত জমিন আল্লাহর মুঠির ভিতরে থাকবে আর সমস্ত সমস্ত আকাশ আল্লাহ তালা ডান হাতে ভাঁস অবস্থায় থাকবে কোরআন করিমে আল্লাহ সেগুলো উড়িয়ে দেয়া হবে আল্লাহ তালা যেন বলছেন কোরআনে কারিমে যখন সিংগায় ফুঁক হবে তখন কি হবে আল্লাহ বলছেন ফাইদা নুফে সুর ও আহেদা অতফর যখন সিংগায় ফুতকা দেওয়া হবে একটি ফুতকা ফুৎকার ও হমিলা জিবা জমিন ও পাহাড়ে উঠানো হবে একটি আঘাত করে চূর্ণ বিচুন্ন করা হবে ওয়াক ওয়াকা সেদিন সেই ঘটনা ঘটবে অর্থাৎ সেদিন কেয়ামত কায়েম হয়ে যাবে কাল্লা ইদা দুঃখিল আর দু কখনো নয় যেদিন জমিন সমূহ জমিনকে চূন্য করা হবে কঠিন ভাবে চূর্ণ বিচ্ছুন্ন করা হবে তার অস্তিত্ব থাকবে না সেটাই হচ্ছে পরিপূর্ণ চূর্ণ বিচ্ছন্ন সবকিছু ধ্বংস করে দেয়া যেভাবে তিনি আগে আমরা বলেছি করল্লা তালা অন্য আগের আয় বলেছেন সবকিছু তিনি মুঠের ভিতরে রাখবেন তেমনি ভাবে চূর্ণ করে দিবেন আসমান এবং জমিন সবই চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাবে অন্য আয়তে আল্লাহ তালা বলছেন যে কঠিন পাহাড় পর্যন্ত আল্লাহ তালা সেগুলিকে উড়িয়ে দিবেন আল্লাহ বলছেন ইউমা তরজুভুল আর দু জিবাল যেদিন কাঁপতে থাকবে জমিন এবং পাহাড় ও কানা তুলজিবা লুকা থিবা মাহিরা আর পাহাড় হয়ে যাবে বিক্ষিপ্ত ধুলিকানা বিক্ষিপ্তার মতো পাহাড় উঠতে থাকবে সেটা তার স্থানচ্যুত হবে অবস্থা থাকবে না পরিবর্তিত হবে সবকিছু অন্য জায়গাতে আল্লাহ তালা বলছেন পাহাড় সম্পর্কে যে পাহাড় সময় হয়ে যাবে কাল সেগুলো হয়ে যাবে ধুনা তুলার মতো আল্লাহ তালা বলেন ওতে কোন উল্জিবা লোকালী আর পাহাড় সময় হয়ে যাবে ধুনা তুলার মতো আল্লাহ তালা নয়াতে বলছেন ওতে কোন জিবা লোকাল ফুস এবং সেগুলো সেগুলো পাহাড় সময় হয়ে যাবে ধুনা তুলার মতো বালিশের মতো হয়ে যাবে যেগুলো আল্লাহ তালা সুপ বা কটন জাতীয় কাপড়ের মতো তুলার মতো হয়ে যাবে সেগুলো আল্লাহ তালা ঘোষণা করছেন এই জন্য যে ভয়াবহ অবস্থা তখন সেদিন তৈরি হবে সেদিন মানুষের কি অবস্থা মানুষ সেদিন চিন্তা ভাবনা মানুষের সেদিন চিন্তাভাবনা করা দরকার সেদিন আল্লাহ তালা পাহাড় সম্পর্কে আরও বলেছেন করে উড়িয়ে আল্লা তালা বলছেন ওইদাল জিবায়লু সৈয়াত আর যেদিন পাহাড় সমুহ সফর করিয়ে দেওয়া হবে অর্থাৎ জায়গায় স্থানচ্যুত করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে অন্য আয় তা আল্লাহ তালা বলছেন ও সুইয়াত জিবায়ুল ফা কেন সরাবা আর পাহাড় সমুহ সরিয়ে দেওয়া হবে আর তখন দেখতে মরিচিকার মতো মনে হবে পাহাড় সাধারণত খালি মরুভূমিতে মরিচিকা দেখা যায় আর কিন্তু পাহাড় থাকলে উঁচু থাকলে সেখানে মরিচিকা দেখা যায় না সেই জন্য আল্লাহ তালা বলছেন যে পাহাড় সরিয়ে নেওয়া হবে তখন যতটুকু তাকে অটুকু মরিচিকার মতো মনে হবে সেটাই সেটাই আল্লাহ তালা ঘোষণা পাহাড়দের সম্পর্কে আবার পাহাড় সম্পর্কে আল্লাহ তালা বলছেন যেগুলিকে আল্লাহ তালা নুসিফাত ধ্বংস করবেন আল্লাহ তালা বলছেন ওইদ আল নুসিফাত যখন পাহাড় সমুখ্যে ন্যাসফ করা হবে ধ্বংস করা হবে এবং আল্লাহ তালা বলছেন যে নস্ফের পরে কি অবস্থা হবে সেটাও আল্লাহতালা বলছেন আল্লাহ বলছেন ও ইউ মানুষ ইয়ুজিবাল ও তার আর্দা বাইরে আর যেদিন পাহাড় সমূহকে আমি সফর করিয়ে দেব ভ্রমণ করিয়ে দেব আকাশে উড়িয়ে দেব ও তারল আর্দা বাইরে যেতান পাহাড় যখন উপরে উপরে চলে যাবে জমিন তখন বাইরে যা প্রকাশ হয়ে পড়বে কোনো বাধা থাকবে না দেখতে কোনো বাধা হবে না এক একাংশ থেকে আরেক অংশ দেখা যাবে সেই রকম অবস্থা তৈরি হবে উঁচু উনিঁচু কিছুই হবে না সেই রকম অবস্থা তৈরি হবে বলে আল্লাহ ঘোষণা করেছেন আরও বলেছেন রব সেটাকে ধ্বংস করে দেবেন ধ্বংস করার মতো তারপর সেটাকে ছেয়ে দিবেন ইয়েদারাহা কান সফ সফান খালি ময়দানে পরিণত করবেন আমতা সেখানে কোন বাঁকা অথবা কোনো। कम देखते पा अर्थात सरसिदिक ए दिक्कत शुरू कर सपटाई देखा जाए जमीन हादिसी एस एम एक मठामत है जे मठर मध्य को পতাকা থাকবে না বরং পিছনে যে আসবে সবাইকে অপরকে দেখতে পাবে এই জন্য উঁচু নিচু নাই সব সমান আল্লাহ তারা জমিনকে উড়িয়ে দিয়ে সেই মানুষকে সমতল হিসেবে করতে দিবেন। এবং সে তখন এখন যখন এক অংশ দেখা যায় অংশ দেখা যায় এরকম হবে না বরং সবটাকে চেপটা করে দেয়া হবে দড়াইয়া তিল জমিনকে চেপটা করে দেয়া হবে জমিনটাকে প্রশস্ত করে দেওয়া হবে টেনে লম্বা করে দেয়া হবে এখন গোল আছে সেরকম না করে ট্রেনে লম্বা করা হবে এটা আল্লাহ তালা ঘোষণা করেছেন জমিন নয় শুধু আমরা এইটা ঠিক তেমনি ভাবে তৃতীয় আরেকটি জিনিস হবে সেদিন আল্লাহ তালা সমুদ্রসমূহকে বিস্ফোরিত করবেন বলেছেন আল্লাহ তালা সমুদ্র বিস্ফোরিত করবেন সেগুলো অগ্নি স্ফুলঙ্গি পূর্ণ করে দিবেন বলে আল্লাহ তালা বলছেন কোথাও কোথাও আল্লাহ বলছেন ওইদাল বিহার ও আর যখন এই সমুদ্রগুলিকে বিস্ফোরিত করা হবে এবং সমুদ্রগুলিকে সেগুলিকে অন্য এত বলছে আগুন দিয়ে পূর্ণ করা হবে অর্থাৎ আগুন জ্বালিয়ে দেওয়া হবে সেগুলিতে সেরকম অবস্থা তৈরি হবে কীরকম অবস্থা তৈরি হবে সেটা ধারণার বাইরে আমরা কেউ ধারণা করতে পারবো না যে কি অবস্থা হবে কোনো কোনো বর্ণা আসছে প্রথমে সমুদ্র বিস্ফোরিত হবে বিস্ফোরিত হওয়ার পরে সেখানে যে সমুদ্রের ভিতরে যে বাধা আছে এক সমুদ্র আসন্দে বাধা পানি পানির মধ্যে বাঁধা সেগুলিকে দূর করে দেওয়া হবে দূর করে দিলে দুগুলি দুই দুই ধরনের পানি যখন একত্রিত হবে পরস্পরের মধ্যে এই ঘর্ষণে যে আগুন লেগে যাবে সে আগুন সব সমুদ্রগুলো আগুনে রূপান্তরিত করা হবে समान गुके आल्ला ध्वस कर दीबी आसमान से अवस्था थकबिना बर आल्ला के परिवर्तित रूप अवस्था आकाशन मध्य घूर्ते थक घूर्णान अवस्था थकता बरतमान जो যা স্থিতিশীল অবস্থায় থাকবে না আল্লাহ তালা সেটা ঘোষণা করেছেন আমরা যে নীল আকার দেখছি সে অবস্থা থাকবে না বরং सेवर्ति अस्थिर अवस्थाए थक आल्लाम्स उद्यम अस्थिर कर आकाश के आकाश तारत घिष्ट को लक्ष्य दिखे नए जेम ए घर आकाश सरकम अवस्था ना बर जेमन इच्छे सेमनी घुरते थक अवस्था तैरि कर दे आल्ला तला के तर आल्ला तला आकाश सम्पर्क फेटे जा्स हो जाह इजास्म उन् फतरत যখন আকাশ আকাশ ফেটে যাবে আরো বলছেন আল্লাহ যখন আকাশ ফেটে পড়বে আর তার রবের করা তার জন্য যথার্থ এটা করবে আবার কোরআনকারী বলেছেন ওহ সাকাত ইস্তমা উফাহিয়া ওয়াহিয়া আর আকাশ ফেটে যাবে আর সেদিন সে লয় প্রাপ্ত হবে সেদিন সে শেষ হয়ে যাবে ধ্বংসপ্রাপ্ত হবে অন্য আয়তে আল্লাহ বলছেন আর যেদিন আকাশ ফেটে যাবে সেদিন সেটা গোলাপের মতো হবে তেরা তেলের গাদানির মতো হবে সে অবস্থা বিরাজ করবে যে মানুষ লাল হতে হতে যেভাবে মানুষ ফুলকে দেখে গোলাপ ফুলকে লাল দেখে সেদিন আকাশের অবস্থা এরকম হবে সব লাল হয়ে যাবে তা এখন নীল আকাশ যে দেখে সেরকম নীল নয় লাল আকাশ ভীতিবদ অবস্থা তৈরি হবে কারণ সবই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে সে অবস্থা তৈরি হবে কোরআনকারীম আল্লাহ তালা আকাশের কথা না সূর্যের কথাও বলেছেন যে সূর্যের কী অবস্থা হবে এবং চন্দের কি অবস্থা হবে আকাশের তারকার কি অবস্থা হবে সেটাও বলেছেন সবগুলি সূর্যকে পেছানো হবে আকাশের তা চাঁদের চাঁদের আলো নিষ্প্রব হয়ে যাবে এবং তারকারী खसे खसे पड़े आल्लाल्लाह तलाजे देखते पासी सकाल बेला सूर्य उठसे पूब दिक आब चाँद उठसे এই আলোর যে সিস্টেম সেটা থাকবে না আল্লাহ বলছেন কু এরাত যখন যখন চাঁদকে যখন সূর্যকে পেছানো হবে পেছানো অর্থই হচ্ছে সেটাকে এমনভাবে পেছানো পেছাইলে তার আলো বের হবে না অর্থাৎ আলো নিষ্প্রব হয়ে যাওয়া বলা উদ্দেশ্য অর্থাৎ এর থেকে কোনো রকমের আলো আর বের হবে না সূর্য আলো নষ্ট হয়ে যাবে আবার বলছেন আল্লাহ তালা ওই জাল কামারু ও বারে কাল বাসারু ওয়া খা সফল কামারু যখন চক্ষু কোনোদিকে তাকাবে না ওয়া খা কামারু আর আর চাঁদের আলো নিঃফ্রব হয়ে যাবে খস হবে সেরকম অবস্থা হবে কেয়ামতের মাঠে আর তারকা সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ওইদাল কা আর যখন তারকা সমূহ খসে পড়বে ওইদাল নজুম উন কাদারাত তারকাসমূহ আলো চলে যাবে অর্থাৎ আলো চলে যাবে এবং খসে পড়বে সেটা আল্লাহ তালা ঘোষণা করেছেন কোরআনে করিম আল্লাহ তালা বিভিন্ন জায়গাতে এইভাবে সূর্যের পেছানোর অবস্থা এবং চাঁদের এবং সূর্য এবং চাঁদের যে অবস্থা হবে আলোহীন হয়ে যাওয়া এবং আকাশের ফেটে আকাশ ফেটে পড়া আকাশ ধ্বংসপ্রাপ্ত হওয়া এই বিষয়গুলো নিয়ে আমরা দেখতে পাই যে হাদিস ইয়সর সাল্লাইসালাম বলেছেন মনসান মানসার রাহু আয়নজুরাল কিয়মা যে ব্যক্তি চায় যে কেয়ামত কি অবস্থা হবে সেটা দেখতে সেই জন্য এই সূরাগুলি পড়ে যামসু ফাতরাত ওইজা সামাউন ফাউন সাক্ষাত অর্থাৎ কেউ যেন এই তিনটি সুরা পড়ে তিনটি সুরা পড়লে সে কেয়ামতের বাস্তব অবস্থা কিছু না কিছু উপলব্ধি করতে পারবে কারণ আল্লাহ তালা সুরায় তকবীরের মধ্যে সুরায়ন ফিতার মধ্যে এবং সুরায়ন শেখাকের মধ্যে এই তিনটি সুরা আল্লাহ তালা কেয়ামতের উপরে ভয়াবহতা তুলে ধরেছেন ইজামা ইজসামসুকুয়েরাত যখন সূর্যগুলি পেঁচানো হবে ওই যান জুমুন কাদারাত এবং যখন তারকাসমূহ আলো অনিস্ফ্রব হয়ে যাবে এভাবে আল্লাহ তালা ঈদাসমা উন ফাতরাত চা যখন আকাশ ফেটে পড়বে ওইদার ওই হার ওজিরাত আর সমুদ্র বিস্ফোরিত হবে ওই যা সামাউন সকাত যখন আকাশ ফেটে পড়বে এবার ভিন্ন ভিন্নভাবে আল্লাহ তালা কোরআনে করিম বিভিন্ন জায়গাতে সুন্দর করে কোরআনে করিমের যে চিত্র তুলে কোরআনে করিমের যে কেয়ামতের চিত্র তুলে ধরেছেন তা যদি কোনো মানুষ ভালো করে চিন্তা করে সে সেদিনের ভয়াবহতা উপলব্ধি করতে পারবে আসলে সেদিন কত কঠিন জীবন হোক কঠিন দিন হবে যে দিনের ভয়াবহতা এখন আমরা কল্পনা করতে পারছি না বরং সেদিনের ভয়াবহতার বিষয়টি আল্লাহ অন্য আয় তুলে ধরেছেন আল্লাহ বলছেন যেদিন মানুষ তার এশার মূল্যবান সম্পদ সাধারণত দশ মাসের উঠনি কি বলা হয় উষ্ঠী আরবদের কাছে দশ মাসের উষ্ঠির অত্যন্ত মূল্য বলেই আল্লাহ তালা সে উল্লেখ করেছে অর্থাৎ মূল্যবান জিনিসগুলো উপেক্ষিত হবে মূল্যবান কোন জিনিস তার মনে থাকবে না সে মনে করবে আজকে আমি বাঁচতে পারলে হলো আমার কোথায় কি রেখে রেখে যাচ্ছি সেটা বড় কথা না বরং আমি আজকে বাঁচতে পারছি কিনা অন্য আয় আল্লা তালা বলছেন ওইদার রহস রহস্যাত জীবজন্তুগুলো পর্যন্ত একত্রিত করা হবে এবং এই জীবজন্তুগুলি একত্রিত হয় তাদের মধ্যে ওইদার নুফু জুবুইজাদ মা উ যত সু ইলাত জাম্বিন কোথলাত অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং তাদের সফরাত তাদের যে আমল নামা সেটাকে প্রসার প্রসারিত করা হবে এভাবে আল্লাহ তালা কোরআনে কারিমে উল্লেখ করেছেন কিভাবে বাস্তবে উল্লেখ করেছেন যে কি অবস্থা তৈরি হবে সেদিনে সে ভয়াবহতা আমাদের মাথায় রাখা উচিত এবং চিন্তা করা উচিত যা আসলে কি হবে আপনি আমি যদি সেদিন সে অবস্থায় থাকি চিন্তা করি কিছুক্ষণের জন্য যে আমি সেদিন উঠেছি সেদিন হাসরের মাঠে উঠলাম আর এই অবস্থাগুলি তৈরি হল আমার আপনার কি অবস্থা হবে সেটা চিন্তা করুন ইমাম হারেস আর মহাসিবি রাহেমাল্লা সে অবস্থা তার কিতাবে উল্লেখ করেছেন যে একবার চিন্তা করুন একবার চিন্তা করুন আপনি এই অবস্থায় উঠছেন এই অবস্থায় উঠছেন এই অবস্থাগুলো থেকে পাওয়ার জন্য দুনিয়ার জীবনের আমল করতে হবে আল্লাহ তালা নির্দেশ মেনে চলতে হবে তারা আল্লাহ তালা সেদিন যারা ভয় পাবে না তাদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করবেন আল্লাহ তালা আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন যারা আল্লাহ তালার নিদর্শনকে নিদর্শনে ভয় পায় এবং আল্লাহ তালের নিদর্শনকে যথাযথ সম্মান করে এবং আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ আমাদের কবুল করুন আখর দিন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ